বিসমিল্লাহ রহমানির রহিম বৃষ্টি ভেজারাত অঝরে ঝরছে আসমান থেকে ফোটায় ফোটায় রিমঝিম বৃষ্টি ভেবেচকি বন্ধু কে সৃজন করেছেন এই ধরনের সব কিছু কারি সারায় যাদের স্নিগ্ধতায় মন জুড়ে যায় কে তিনি যার নামে সকল সৃষ্টিকুল তসবি পাঠ করে তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের মহান স্রষ্টা আল্লাহ মহান হ্যাঁ বন্ধু সেই মহান আল্লাহ তালার নামে শুরু করছি স্বপ্নপূরণের এবারের অ্যালবাম বৃষ্টি ভেজারাত অ্যালবামটিতে যারা কন্ঠ দিয়েছেন জহিরুল ইসলাম সাকি আরিফ বিল্লা আল আরিফিন শরিফুল ইসলাম আদনাল হুসাইন আহমদ লাবিব আবরার রাকিবুল হাসান আবু ইউসুফ রায়হান কবির আর সার্বিক দিক নির্দেশনা ও ধারাবর্ণনায় ছিলাম আমি হুজাইফ আল মাহাদি অ্যালবামটি কেমন লেগেছে জানান আমাদের ফেসবুক ঠিকানায় স্বপ্ন শিল্পী গোষ্ঠী আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ